বাংলা মানবতা সমাধান আসসালামলম বরহাত আলহামদুলিলাম ওমতিনফলিমুরসলিনহাম আজমায়িন আতো শ্রোতা মণ্ডলী আমরা ইমাম নবাবি রাহিমাহুল্লাহর প্রণীত কিতাব রেয়াদুস আলহীন থেকে ধারাবাহিকতার সাথে আলোচনা শুনে আসছি আজকে আমরা যেই অধ্যায় নিয়ে আলোচনা করব সেটি হলো হজের অধ্যায় হজ এটা ইসলামের পাঁচটি স্তম্ভর মধ্যে হইতে একটি স্তম্ভ তো এই ওয়াজিব এবং ফরজ কাদের উপর কখন হবে এ বিষয়ে আমরা ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব প্রথমেই আমরা জানতে চাই হজের অর্থ কী হজের অর্থ হল আল কাস ওয়াল এরাদা ইচ্ছা এবং এরাদার নাম হলো হাজ করা আর শরীয়তের পরিভাষায় হজ বলা হয় হজের উদ্দেশ্যে মক্কা রানা হওয়া হজ আদায়ের লক্ষ্যে মক্কার উদ্দেশ্যে রওয়ানা হওয়া নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এবং নির্দিষ্ট শর্ত সাপেক্ষে অর্থাৎ হজ এটা কোথায় হবে মক্কায় হবে কোথায় হবে অন্য কোথাও হজ হবে হজ হবে মক্কায় যে মক্কার উদ্দেশ্যে হজের উদ্দেশ্যে রওয়ানা হওয়া এবং ফি আওকাতিন হজের নির্দিষ্ট সময় আছে ওই সময়ে হজ হবে অন্যতায় হজ হবে না বলেছি যে হজের উদ্দেশ্যে মক্কায় রানা হওয়া নির্দিষ্ট সময়ে বিশ্বে মখ্সুসা নির্দিষ্ট তরিকা অনুযায়ী এমন না যে মক্কায় গেলাম সেখানে যে আমার যা বুঝি তাই করলাম তা না আল্লাহ আল্লাহনবী সাল্লাহ সাল্লাম উনি হজ করেছেন সাহবা একরাম হজ করেছেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন খুজু আননি মানা কাকুম তোমরা আমার কাছ থেকে হজ শিখে নাও আমার কাছ থেকে হজ শিখে নাও উনি নিজে করে প্র্যাকটিক্যাল করে সাহাবাহরামদেরকে শিখিয়ে দিয়েছেন এবং ওনারা হজ করেছেন তাহলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তরিকা অনুযায়ী সেই তরিকাটাও কার কাছ থেকে নিতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেভাবে হজ করেছেন উনি যেভাবে শিক্ষায় দিয়েছেন সেভাবে হজ করতে হবে বিশ্বর তিন মসাহ হজ আদায়ের জন্য কিছু শর্ত আছে যে নির্দিষ্ট শর্তগুলি মানার সাথে হজ করতে হবে শর্ত যদি না মানা যায় তাহলে হজ নাকিস থেকে যাবে অসম্পূর্ণ থেকে যাবে পরিপূর্ণ হজ আদায় হবে না তো সংজ্ঞায় আমরা জানতে পারলাম যে হজের উদ্দেশ্যে মক্কায় রওয়ানা হতে হবে তো হজ মক্কা থেকে শুরু হয় মক্কায় শেষ হয়ে যায় হজ মক্কায় শুরু হয় মক্কায় শেষ হয়ে যায় মদিনাই নবী মোহাম্মাল যে মসজিদ সম্পর্কে আমার মসজিদে সলাৎ আদায় করা অন্যান্য মসজিদে সলাৎ আদায় করার চাইতে এক হাজারের অধিক তো মক্কা থেকে মদিনাই এই সবাবের উদ্দেশ্যে মদিনার মসজিদের উদ্দেশ্যে মানুষ রওয়ানা দিবে আল্লাহ বলেছেন তোমরা সওয়াবের আশায় তিন মসজিদ ছাড়া অন্য মসজিদের জন্য তোমরা সফরের ইচ্ছা করো না মসজিদে সফর করা যেতে পারে কিন্তু অধিক সবাবের আশায় তিনটি মসজিদ ছাড়া অন্য মসজিদের ইচ্ছা করো না একটা হলো মক্কা আর হলো মদিনা আর আর হলো বাইতুল মকাদ্দাস মক্কাই ছলা তাদাই করলে এক লক্ষের অধিক সবাব মদিনাই এক হাজারের অধিক সবাব বাইতুল মোকাদ্দাসে পাঁচশো সওয়াব। তাহলে এই তিনটি মসজিদে অধিক সবাবের আশায় সফর করা যায় আর এই তিন মসজিদ ছাড়া সবাবের আশায় অন্য কোনো মসজিদের সফর করা শরীয়তের বিধায়ের সীমা লঙ্ঘন বিধায় দুনিয়ার অন্য কোনো প্রান্তে অন্য কোনো জায়গায় সবাবের আশায় সফর করা ঠিক হবে না সেটা যেখানেই হোক না কেন আল্লাপাক বলেছেন ওয়া আদিন যা আপনি মানুষদের মাঝে এলান করে দেন হজ হজ করার জন্য মানুষ হেঁটে আসবে সওয়ারের উপর সওয়ার হয়ে আসবে মিনকুল্লিফজ্জিন আমিখ দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে একত্রিত হবে কোথায় পবিত্র ঘর বাইতুল্লা তাহলে ইব্রাহিম ছিল ইব্রাহিম আমি এদেরকে একটি এমন একটি উপত্যকায় রেখে যাচ্ছি যেখানে কোনো ক্ষেত খামার নেই কোনো গাছপালা নেই কোনো মানুষের বসবাস নেই লিওকি মুসালাত এরা যেন বায়তুল্লাহ সলাৎ আদায় করে আল্লাহ নাস। তাহবি আপনি সকল মানুষের অন্তরকে আল্লাহ তুমি আল্লাহ আল্লাহ করুন যেন তারা শুকুর আদায় করে তো ইব্রাহিম আলাই সেই দিন দোয়া করেছিলেন আয় আল্লাহ আমার ছেলে ইসমাইল এবং আমার স্ত্রী হাজেরাকে আমি এই উপত্যকায় রেখে যাচ্ছি যেখানে কোনো ক্ষেত খামার নেই মানুষের বস্তিনে নেই কিন্তু তিনি দোয়া করেছেন আরে আল্লাহ আমি তোমার বায়তুল্লায় রেখে যাচ্ছি সালাদার জন্য আর সকল মানুষের অন্তরকে আল্লাহ তুমি এই দিকে ফিরে দাও আল্লাহ ফিরে দিয়েছেন সম্মান তো শ্রোতা দর্শক মন্ডলী এই মানুষ যখন কোন দোয়া করে এই দোয়াটি তিন ধরনের হয়ে থাকে প্রথমত হলেই যে মানুষ আল্লাহর কাছে যা চাই সেটা আল্লাহ তালা দিয়ে দেয় এটাও দোয়া কবুল হওয়ার একটা বড় মাধ্যম আবার এমন হয় যে আল্লাহর কাছে চাচ্ছি একটা কিন্তু আল্লাহ সেটা না দিয়ে আমার হয়তো কোনো ভবিষ্যতে বালা মুসিবত ছিল আল্লাহতালা সেটাকে হেঁটে দেয় তাহলে চাইলাম একটা কিন্তু আল্লাহ যেটা চাচ্ছি তার চাইতে আরও যেটা আমার জন্য মঙ্গল সেটা আল্লাহ দান করলেন আর তৃতীয় হলে যে আল্লাহতালা সেই দোয়াটাকে রেখে দেন আখেরাতের জন্য আখেরাতে আল্লাহ তালা সেই দোয়ার প্রতিদান দান করেন तो दुआर का फलाफल ती चा ठीक ना दा कबूल हार्डम जो दो करी आल्ला दोर प्रतिफलन सन्तान देते इस्माइल अल्लम एवं हजरा के एम अवस्था से ना कि खबर आ कि पानक आचु खब पानी दिए चले ग तक हजरा जिज्ञास करें যে হে এব্রাহিম আমাদেরকে এই বসতবিহীন জায়গা মরুভূমি এলাকায় যেখানে মানুষের কোনো বস্তি নেই যেখানে খাবার কোনো জিনিস নেই তো এই সামান্য কিছু পানি এবং খেজুর দিয়ে আমাদেরকে রেখে যাচ্ছেন এটাকে আপনি নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন নাকি আল্লাহর পক্ষ থেকে হুকুম তিনি বলেন আল্লাহর পক্ষ থেকে হুকুম আল্লাহ আকবার। তখন হাজরা আলাই হাসালাম বলেন যদি আল্লাহর পক্ষ থেকে হুকুম হয় তাহলে আপনি চলে যান যিনি হুকুম দিয়েছেন তিনি ব্যবস্থা করবেন সুবাহান আল্লাহ এটা হলো মোমিনদের ইমান আল্লাহর প্রতি বিশ্বাস দৃঢ় বিশ্বাস যে আল্লাহ যদি এখানে আসার নির্দেশ দিয়ে থাকেন তাহলে এইখানে থাকার ব্যবস্থা আল্লাহ ভালো করবেন সুবাহান আল্লাহ তো এমন একদিন চলে আসে যতটুকু খাওয়া এবং পান করার জিনিস ছিল আস্তে আস্তে সবগুলি শেষ হয়ে যায় এবং মায়ের বুকের দুধও শুকিয়ে যায় পানি যদি না থাকে খাবার কিছু না খায় মা তাহলে দুধ পাবে কোথায় বাচ্চা কাঁদে মা খাওয়ার জন্য পানির জন্য ছোটা ছুটি করে ছুটে যায় সাফা পারওয়া পাহাড়ের উপরে পাহাড়ের উপর থেকে চারিদিকে দেখে যে কোথাও কোনো বস্তি কোথাও মানুষের মানুষের কোনো বসত আছে কি না সেখান থেকে আবার নেমে চলে যান মারোয়ার দিকে মারোয়ার পাহাড়ে ওপর উঠায় সেখান থেকে দেখে চারিপাশে যে কোথাও কোনো মানুষের বস্তি আছে কি না কোনো খাওয়া পান করা জিনিস আসে কি না একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয় বার সাত বার পর্যন্ত বার বার উনি দুই পাহাড়ের মাঝে চক্কর লাগে লাগায় আর ছেলের দিকে তাকিয়ে দেখে যে কি অবস্থা হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে জিব্রাহল আলি ইসালামকে প্রেরণ করেন আল্লাহ তালা হে জিব্রাইল তুমি যাও যে সেখানে তোমার পাখা দিয়ে মাটিতে একটি বাড়ি মারো আল্লাহর পক্ষ থেকে সেখান থেকে একটি কুয়া বের হয়ে যাবে সুবাহান আল্লাহ জিব্রাহল সালাম এসে ওনার ডানা দিয়ে ওনার পাখা দিয়ে যখন মাটিতে উনি বাড়ি দিলেন আল্লাহর হুকুমে সেখানে একটি কুয়া আল্লাহর পক্ষ থেকে জারি হয়ে গেল মিষ্টি পানির কুঁয়া সেটা হলো জমজম আমরা আলোচনা শুনেছিলাম এই মুহূর্তে বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে ফিরে আসবো ইনশাল ইসলামিক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 দেখুন আগামী প্রজন্মকে তাদের মিশনে পথিকৃতে কাল রাত সাড়ে সাতটায় বাংলাদেশে ও সন্ধ্যা সাতটায় ভারতে পিস টিভি বাংলায়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 মুক্তিটা নিশ্চিত বর্তমান মানব সমাজের মুক্তির উপায় কি জানতে হলে দেখুন ইসলামী সমস্ত সমস্যার সমাধান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 আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন আটটায় বিস টিভি বাংলায় সমস্ত স্থান হলো মসজিদ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 नाम आदाय कर साल परी अनुष्ठान पिसा الحمد لله والصلاة والسلام على رسول الله شمانتو سرطاء و درشق مندولي اسماعيل علیه السلام ابن حاجرہ امون ابوستا شکرنه دیکھشه چلن نا کچو کھاوارا چه نا کچو پانکورا چه کچو کھجور ابن پانی دیئے چلے گئے چلن تو خون حاجرہ جگاش کرے چلن جه ابراهیم آما در که ای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 আল্লাহর পক্ষ থেকে সেখান থেকে একটি কুয়া বের হয়ে যাবে সুবাহান আল্লাহ জিব্রাইল সালাম এসে ওনার ডানা দিয়ে ওনার পাখা দিয়ে যখন মাটিতে উনি বাড়িয়ে দিলেন আল্লাহর হুকুমে সেখানে একটি কুয়া আল্লাহর পক্ষ থেকে জারি হয়ে গেল মিষ্টি পানির কুঁয়া সেটা হলো জমজম এবং ইসমাইল আলি সালাম ওনার পাশেই সে পানিটি ওঠা শুরু হলো। তখন হাজেরা আলিহা সালাম যে পানি পানিটাকে উনি আল দিয়ে চারিপাশে দিয়ে বন্ধ করে দিলেন তো যখন পানি সেখানে ওঠা শুরু হল তখন দূর থেকে পাখিরা ওই পানি পান করার জন্য এসে ওরা শুরু করে তো দূর থেকে পাখি ওরা দেখে দূরের মানুষ তারা পানির তালাশে পানির খোঁজে বের হয়ে যখন পাখি এখানে বারবার উঠতে দেখে তো পাখির ওরা দেখে তারা বুঝতে পারে যে হয় এখানে পানি আসার পর সেখানে পানি পায় তো এখানে যখন অটোমেটিক পানির ব্যবস্থা পেয়েছে আস্তে আস্তে মানুষেরা এই বায় চারিপাশে বস্তি এবং আবাদই শুরু করেছে আজকে মক্কায় লক্ষ লক্ষ মানুষের সেখানে বসত বাড়ি এবং সারা বিশ্ব থেকে মানুষ হজের উদ্দেশ্যে সারা বিশ্বের মুসলমান বায়তুল্লাই এক জিয়ারত করার জন্য প্রত্যেক মুসলমানের অন্তরের কামনা সবার বাসনা সবার ইচ্ছা शबार दिके, ताही बोले जी बतुल्ला जियारत करते सवार अंतर वायतुल्ला दिखे आल्लापाक फिर दिए तईन जी हजटी मक्कई मक्कई जगह हज है सेलो बैतुल्ला तो हज परिपूर्ण मक्कई और मदिनाई जेटा जाब से हलो मुर्जिदे सलाद आदाय कर उद्देश्य सवबे आशाई मदिनाई जब एखनी विश्वनबी मुहम्मदुर रसुल्ला সাল্ল্লা সাল্লামের কবর মুবারক সেখানে আছে ওনার মসজিদে যে মসজিদে ঢুকে দুই ডাকা তাহিয়াত মসজিদ আদায় করে ওনার কবরে যে সালাম পেশ করবো আসসালামু আলাইকুম ইয়া ইউ হান নবী হে নবী সালাম আপনার প্রতি সালাম এবং দূর্বর্ষিত হোক ওনাকে সালাম দেবো এরপরে ওনার পরেই আছে খলিফাতুল আউ্ল প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাজিয়া আল্লাহতালহু ওনাকে সালাম করব। এরপর দ্বিতীয় খলিফা অমর ফারুক রাজি আল্লাহতালহু ওনার প্রতি সালাম পেশ করতে হবে এবং সেখানে একটি জায়গা আছে রাউদা তুমিন রিয়াজিল জাননা আল্লাহ নবী ইসলাম বলেছেন মা বাইনা বাইতি ও বাইনা মিমবাড়ি রাউদা তুমিন রিয়াজিল জাননা আমার ঘর হুজরা আয়সার হুজরা। আর মেম্বারের মাঝের যে অংশটুকু আছে এটাকে রওজা জান্নাতের একটি বাগিচার টুকরা বলা হয়েছে সেখানে গিয়েও সম্ভব হলে দুই রেখা সলাৎ আদায় যদি কেউ করা যায় তবে সেখানে পুরা মসজিদেই যেখানে সলাচ আদায় করা হোক সো আপ তো হজ সম্পন্ন হবে মক্কায় তো মক্কায় নির্দিষ্ট সময় সময় কখন সওয়াল জুল কাদা এবং জুল হজ্জা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী নিয়মটা কি নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাম যেভাবে শিখেছেন সেভাবে করতে হবে এবং কিছু শর্ত সাপেক্ষে সেই শর্তগুলো আমরা জানবো ইনশা আল্লাহ তাহলে হজের সংখ্যায় আমরা মোটামুটিভাবে হজের করণীয় বিষয়টা আমরা আল্লাহ পাক হজ যে আমাদের উপর ফরস করে দিয়েছেন এবং এটা ইসলামের পাঁচটি স্তম্ভর ভিতরে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এ বিষয়ে عبد الله بن عمر رضي الله تعالى عنه تني بولين اللعنبي بولين بنية الإسلام على خمسين إسلامي ربطيهنو پسطي جنيش ربور شهادتيا لا إله إلا الله شكي دوا الله سلكنا معبودني وأن محمد رسول الله ابو محمد صلى الله عليه وسلم الله رسول وإقام الصلاة صلاة قيم قرأ وإطاء الزكاة وزكاة پردان قرأ وحج البيت بيت اللار حج قرأ একটি স্তম্ভ উল্লেখ করেছেন এবং আল্লাহ সুরে আল ইমরানের আয়াত নম্বর সপ্তানব্বই তিনি বলেন पक्ष मानुषर ऊपर बल्लार हज करजीब आल्लर पक्ष मानुषीब्यक्ति मक्का समर्थन राखे मक्काय पोछार समर्थन राखे समर्थन दिन नाम एक हलो शारीरिक समर्थन और आलो आर्थिक समर्थन एतटुकु अर्थ तार मक्काय पुषते पारे शरि सूस्थ आ मक्कए पुषते पर व्यक्तर पर हज फरस वो व्यक्तर उपर हज फरस एवं से फरसों तीन फौरान देरी नई हमारे एत टाक आज मक्का यू पुषते पर शरों सुस्थ आ विधायी আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এই ফরস কাজটি আদায় করতে হবে যদি ফরস কাজটি আদায় করতে দেরি হয় এবং দেরি করতে যে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে সে একটি স্তম্ভ তার নাকিস থেকে গেল তার কম থেকে গেল এই এ বিষয়ে দেরি করা ঠিক না যে আরও বয়স হোক বৃদ্ধ হব হ্যাঁ চাকরির জীবনের শেষে যে। हजर उद्देश्य करब यहाँ ठीक नय बर फरज हज जो आगे कर आल्लाक आरोप तौफिक दे नफल हजो करा जो पे तो अल्लाह तला हजटा के फरज कर दिए हज करज कर दिए प्रत्येक ओई व्यक्तिर उपर जे मुसलमान आकेल ज्ञान राखे बालेग से बालेग हो आजाद গোলাম যদি হয় কারো অধীনে হয় তাহলে সে তো যেতে পারবে না মালিকের অর্ডার ছাড়া সে আজাদ ইচ্ছা করে যেতে পারে ওয়াল এবং সমর্থন তাহলে মুসলমান আকেল জ্ঞানী বালেগ আজাদ সমর্থন যে রাখে মক্কায় পৌঁছার এমন ব্যক্তির উপর ফৌরান ফরজ হওয়ার সাথে সাথে হস আদায় করা ওয়াজিব এবং ফরস। হস যদি দেরি করে ফেলে দেয় তাহলে দেরির কারণে সে যদি এন্তেকাল করে তাহলে সে গুণাগার হবে হজসকে পাক যে ফরজ করে দিয়েছেন এই হজকে আল্লাপাক কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যেই বৈশিষ্ট্য অন্য কোনো এবাজতের মধ্যে নেই যেমন সলাাতের মধ্যে দোয়া সলাৎ এটাই আছে জাকাতের মধ্যে জাকাত আছে কিন্তু হজের ভিতরে অনেক কিছু জিনিস এর ভিতরে আছে টাকার দরকার আছে এবং সেখানে এবাদত করতে হবে যে সলাচাদাই করতে হবে নিয়মকানুন মানতে হবে তওয়াফ করতে হবে সাই করতে হবে দোয়া পড়তে হবে কোরআন পরতে হবে অর্থাৎ যতগুলি এবাদতের প্রকার যেগুলি আছে এই সবগুলি এবাদত যেন হজের মধ্যে সব কিছু আছে একজন ব্যক্তির হজ করতে যায় তখন তার এবাদতে বাদানি শরীরের এবাদত সাথে আছে এবাদতে মালি অর্থের ইবাদত সেটাও আছে দুটাই এবং এবাদতের আরও যতগুলি প্রকার আছে এবাদতুল্লিসান জবানের ইবাদত সব কিছু হাত পা সব কিছুর এবাদত সমস্তগতভাবে যেই এবাদতের মধ্যে আছে সেটা হলো হজ এই এই হজ সম্পর্কে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা বলেছেন আবু হরার্জা আল্লাহান তিনি বলেন মান হাজা যে ব্যক্তি হজ করল এবং হজের মধ্যে যদি ফিসকি অশ্লীল কথা না বলে ওয়ালাম ইয়ারফুস এবং কোন গুণার কাজ না করে রাজা হজ করে যখন ফিরবে সে এমন হয়ে যাবে যেমন তার মা আজকে তাকে জন্ম দিল তাহলে এটা হওয়ার জন্য নিষ্পাপ হয়ে যায় একজন ব্যক্তি হজের মাধ্যমে এবং এ বিষয়ে আমরা আরও ফজিলত আমরা জানবো যে এই হজের মাধ্যমে আমাদের কত ধরনের উপকার হতে পারে এ বিষয়ে ইনশাআল্লাহ আমরা জানব তো এতটুকু আমরা জানলাম হজের অর্থ কী হজ কোথায় করতে হবে কখন করতে হবে কিভাবে করতে হবে এবং এর হুকুম কি এটা আমরা জানলাম এবং এই হজ কাদের উপর ফরজ এটাও আমরা জানতে পারলাম এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের পরবর্তী দর্শে আসবে ইনশা আল্লাহ সেই আলোচনা শোনার আহ্বান রেখে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে নেক আমল করা তৌফিক দান করুন ও আখরুদানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি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 महान सम्पद शब्द मदानी आसन कुरान, कुरान दिए जीवन गड़ी कल रगारो